তাহলে আমরা আমাদের আজকে বিষয় হচ্ছে আহ যাবেনা কাজ হবে না কাজ মানে বর্ণ পরিবর্তন আদেশ আগম লোক আর যার কাজ কাজটি হবে না এটা নিমিত্ত সাধারণ অর্থ আর তাহলে তারপরে দ্বিতীয় অর্থ হচ্ছে যেটা যার পঞ্চমী অথবা সপ্তমী যার পঞ্চমী অথবা সপ্তমী এটা বিশেষ করে আমরা নিমিত্ত বলি কিন্তু এখানে এই পাঁচ এ পাঠে সাধারণ অর্থ তাহলে কি লিখাচ্ছি নিম্ন কচন বিচার অনেক পাননিভক্তি স্পষ্ট সাম सूत्रे কিছু পদ কচন বর্ণ কচন প্রত্যাহার সপ্তমী অথা পঞ্চম আথা তৃতীয় বিভক্তি এরকম তিন তিনটে উদাহরণ দেওয়াচে হলে দেবশি পা হ্যাঁ পূর্বে সপ্তমা বসে কিছু পদে কচন বর্ণা কশন প্রত্যাহার সপ্তভক্ত আসা কার্য হ্যাঁ পরে কি সত্যি বিভক্ত কারণে কার্য কি উদাহরণ তাহলে হ্যাঁ কি কি ক্সান আচ বর্ণ পরে কার্য আচবর্ণা পড়ে কচা আচুর্ণ পড়ি চেতষ্য যদি কোগারিজতি আপর না চেত ইয়ে ভবিষ্যত কিং নাম কার্য পরে কার্য ইয় হ্যাঁ কার্যাল নিসে সন্দেশ সন্দেশ কি সন্দেষ্ট যদি এর পরে পরে যদি না থাকতো তাহলে কি বর্ণের যেটা অ্যাঁ মানে নিমিত্তমিত্ত দীপায়নী ঠিক আছে মানে শুধু শুধু যদি শব্দ থাকলে তো হ্যাঁ শুধু পরে অবর্ণ যে কোনো যে কোনো স্বর বর্ণ আছে বলেই এরকম কাজ হবে নইলে হবে না জন্যে যার সপ্তমী বাতি তার ঠিক আছে দীপায় নিবন তুমি বলো কি বুঝেছো হ্যাঁ তুমি একটু বলো কি বুঝেছো এখন সেটা তুমি কি বুঝিছ মানে এখানে নেমিত মানে কি তুমি বা উদাহরণ বুঝেছ আচ্ছা মানে এখানে সেটা বলো মানে সপ্তমী ভক্তিমী ভি এখানে মানে কি পূর্বকাল উচিত তদা আহ যদা সপ্তমী ভক্ত আসতে পূর্বকার উচিত বুঝেছ এই যে নিমিত শব্দের অর্থ একটা অর্থে সপ্তমী ভক্তি এটা বোঝাচ্ছে এবং কাজ হবে পরের যে কাজটা হবে সেটাও বোঝাচ্ছে ইক সূত্রে সপ্ত ভুক্তি যে অর্ণ রয়েছে হচ্ছে এখানে সপ্ত ভক্তি আহ যুক্ত আচ বর্ণের অচ প্রত্যাহারের অন্তর্গত এখন যদি অকার যদি না থাকত যদির পর যদি অকারটা না থাকত তাহলে এই সূত্রের অনুসারে বা সেই জন্য এখানে পূর্ব কার্য বলতে এই অকারটা যদি না থাকতো তাহলে ইকারের জায়গায় জকার এটা হতো না সেটাই অজবর্ণ এখানে সেই অজবর্ণের যে অ এটা হচ্ছে নিমিত্ত पूर्व क्षेत्र क्ज कौन जैगे इकार जैगकार जैगे जकार जेटा अच्बर्ण ना कि कि परे ज हारे जैसे अकार एक अकार टा के निमित्त बोलते তাহলে তুমি একটু বলো আমি আমি শুনতে চাই তোমার মুখ থেকে যে কি বুঝেছি বললো যে যদি কেন নিমিত বলোলাম যদি নিজ আখা দিন অবস্থা ছিল হ্যাঁ মানে এখানে এখানে যদি অপি আছে তো যদি শুধু যদি আছে শুধু যদি যদি অপি নেই হ্যাঁ মনে করো মনে করো শুধু যদি আছে অপি নেই সেই পরিস্থিতিতে ই কারের স্থানে ইয়কার আসবে থাকলে যদি শুধু কেবল শুধু যদি থাকলে সেই পরিস্থিতিতে ই কারের জায়গায় থাকলে যদি শুধু একা আমাদের সামনে শুধু যদি শব্দ আছে এখানে ই জায়গায় ইয়কার এসে যাবে সন্ধি কি যদ্যুপি এর সন্ধি কি বলো হ্যালো হ্যাঁ বলো বলো যদির কাজটা কোথায় কাজটা হচ্ছে রস জায়গায় মানে জব ফলার যেটা সেটাকে আসা তার আদেশ হওয়া হ্যাঁ তাহলে ওই যে আদেশ হচ্ছে ই জায়গায় জকার যদি অপি শব্দটা না থাকতো শুধু আমার কাছে যদি শব্দটা থাকতো তাহলে কি আমি যদি কি এই প্রয়োগ করতে পারতাম না না কারণ অপি শব্দটা থাকবে ওই অটা থাকবে তবে কখনো ওই ইকার এবং অকারের প্রভাবে ওই দুটোর মিলে এই সূত্রের অনুসারে ইকারের জায়গায় যে অকার হবে তাই না সেটাই বলতে চাই যে ওই জন্য ওই যে অপির অটা ওটা হচ্ছে নিমিত্ত ওটা না থাকলে মানে ইকারের জায়গায় জকার হবে না মানে কারণ তো হ্যাঁ মানে অতি কাজ এখানে কাজটি কি কাজটি হচ্ছে ইকারের স্থানে জফলা হ্যাঁ তো এক কাজ কখন হবে যখন যদি যেটা সংস্কৃত ভাষায় আমরা বলি কারণ ভাব আহ কারণ ভাব আহ মানে কার্য কখন হবে যখন কারণ আছে কারণ না থাকলে হ্যাঁ যেকোনো পরিস্থিতিতে কারণ থাকলেই কাজ হবে তো এখানে কাজ হচ্ছে ই কারের জায়গায় ফলা আর কারণ হচ্ছে অপি অপি না থাকলে তো কাজ হবে না কাজটি কি সূত্র এ সূত্রে আছি ইকোয়ন আছি আছি মানে পূর্ব পূর্বকারে আহ এখানে এখানে পরিস্থিতি কি যে অকার পরে হওয়ার কারণে আহ কাজ হচ্ছে পূর্ব যেটা কাজ ই কারের স্থানে এটা পূর্ব আছে তো অকার পরে পূর্ব পরে পূর্ব যেটা আমরা বলছি সেটা স্পষ্ট পূর্বের পরে সেটা স্পষ্ট কিনা সেটা সেটা বুঝতে হবে যে পূর্ব মানে কি আর পরে মানে কি সেটা বুঝেছো মানে যদি অপি এখানে ইকারে মানে সেটা পূর্ব সেটা পরে হ্যাঁ সেটা সেটা ঠিক আছে ওকে দীপায়ুন বংক্ষে গেছি আচ্ছা ঠিক আছে ওকে আমরা এগিয়ে যাবো তাহলে একটি উদাহরণ আমরা দেখেছি পরের উদাহরণ পঞ্চমী ভক্ত হ্যাঁ কি লেখা আছে পঞ্চমী ভক্ত আসি তদা পর্যম नाम पदम पंच विभुक्त पूर्व अच्छी तत्त कारण निर्देश अभाव कार्य न भाई रहाभ्या सामन पदेस्ट पदे पूर्व रेप अथवा षकार अस्त अच्छा तस् पदे पर नकार अस्त चेत नकार से সহ চ রস ইতরে তাষাভ্যাম পঞ্চমন্ত নাম প্রথম রম ইন এমাভ্যাম সূর্ব না শ ভবিষ্যত কিং देव নিফা ষকার চ না চেত না ভাইষতি দেন দ্বশ রেফিস আসা স্থানে ঢাকা পঞ্চমী ভক্তিতে যেটা আছে যখন থাকবে তারা পরকার উচিত সেটা হবে পর্যন্ত সপ্তমী ভক্তি পূর্ব কার্য ছিল এটা পর কার্য না আমার পদ আমি পঞ্চমভুক্ত যে পদটি পঞ্চম থাকবে সেটা পূর্বে থাকবে নিমিত্তের অভাবে সে কাজটা হবে না পূর্বে রেফ বর্ণ অথবা মধ্য সকার থাকলে তাছাড়াও সেই পদে তাহলে জায়গায় মূর্ধন্য সকার হবে যেমন হবে রসৌ রসৌ এটা এত দন্দ সমাজ ভ্যাম রং রয়ে রস্যাং পঞ্চম রং পদটি পঞ্চমী নকারটা ষষ্ঠ এবং অনকার টা প্রথম যোগ ইন রা রভ্যাম নৌন সদে এই সূত্র অনুসারে রম দন্তকারের জায়গায় মধ্যম নকার হবে কেননা আস পূর্ণ না রামপদের রা থাকে তাহলে কখনোই হবে না নিমিত্তম তাই রেফ কারটা হচ্ছে কাজের নিমিত্ত কার পূর্বম রেফাহ সকার কাজের আগে রেফ এবং সকার যদি না থাকে জায়গায় মধ্য হওয়া এটা না কখনোই হবে না যেমন দেবা এইখানে দেব শব্দে কোন রেপ রকারের কোনো ব্যাপার নেই জন্য স্থানে নকারতী আহ বা তাহলে কি এইখানে দন্তনাককারের জায়গায় মধ্য হবে না ভবতী কিলো কখনোই হবে না দীপায়নি বন্ধ প্রথম উদাহরণ এখন স্পষ্ট হয়ে গেছে যদি আপনি যদি যদি বুঝেছ এখানে দ্বিতীয় উদাহরণ সেই রকমের প্রথম উদাহরণে সপ্তমী বক্তি দ্বিতীয় উদাহরণে পঞ্চমী কারণ এখানে কাজ হচ্ছে পরে প্রথম উদাহরণে এখানে যদি আপনি এখানে কাজ হচ্ছে পূর্ব আর নিমিত্ত হচ্ছে পরে সেজন্য হ্যাঁ বুঝেছ ভালো হ্যাঁ রা রা এখানে সেজন্য এখানে পঞ্চমী ব্যক্তি দরকার না তো উম সপ্তমী কারণ कारण पंचमी माने কার্যম উদাহরণ আমরা দেখেছি এখানে বলতে হবে যে আসলে রসাভিয়াম নোনা হাসমান পদে এই সূত্র দ্বারা শুধু যেখানে আর স্থানে কাজ করি যেমন পূর্ণ পূর্ণ এখানে মূলে নাকা দন্ত নাকা ছিল এই শব্দটি পূর্ণ তো রেফ আর নাকার পরে কিন্তু নেই আর কিন্তু এখানে রামে না এখানে মাঝখানে আছে এক আছে রামে না তো মাঝখানে একার আছে সেজন্য আসলে এই কাজটি আটকু পং বিয়ে সূত্রধার হচ্ছে মানে মাঝখানে উত্তুলে বর্ণগুলি হো হলেও কাজ হবে হ্যাঁ মানে কি লেখা আছে বিয়ে রেফ নো মধ্যে সারা সবাই হারে এণা কগীয় পর্র্গী আপসর্গা অনুসারা রে নে এতে সেকারে একার হোলেও একার হোলেও কবে আটকু পাওয়া सूत्र বাজে যখন মাঝখানে কিছুই নেই যেমন পূর্ণ শব্দ পূর্ণ রামে না এখানে একার মাঝখানি আছে জন্য মানে আটকু পাং বি সুতোর দ্বারা কাজ হবে আসলে রভ্যাং নো না সামপদরে পূর্বসূত্র মানে অষ্টাধ্যা চতুর্থ পাদ প্রথম সূত্র সূত্র হচ্ছে অটু পাং নী তো এসাভ্যাম নো নী কু পাং আমি আমিও তো আমিও শুধু আমিও শুনে কেউ কেউ বুঝতে পারবে না যে আমিও মানে কি কিন্তু যারা শুনেছে যে প্রথম ব্যক্তি বলছে যে আমি বাজারে যাচ্ছি তখন দ্বিতীয় বলছি আমিও তখন তো হ্যাঁ মানে আমিও বলা হলো উম তা সত্ত্বেও আমরা বুঝতে পারি সেই সেই রকম এখানে এখানে অবয়ে এই সূত্রে ফুর্তি করার জন্য। রসাভিয়ান ওই রামা পদে পদটিতে যেখানে হচ্ছে রাম যোগ সন্ধী বলতে কাজটা যেখানে আছে রাম যোগ ইয়ে না এখানে दंत जगह मूर्धन्य हमारे शब्द रेटा म एक मूर्धन्य सूत्र आरोम नोनाहा समान पदे सूत्र रकार एवं मूर्धन्य सकार जो था दंत जगह मूर्धन्य होने मूर्धन्य दंतन्य जगह मूर्धन्य हमारे आगे র থাকছে না ম এবং এ থাকে তার আগে পুরোটা করতে হবে সেটা হচ্ছে এই সূত্রের অর্থ হচ্ছে যে রেপকার নকারেও মধ্যে এই রেপকার এবং আহ নকারের মধ্যে যদি आय उपसर्ग अनय मध्य सैद्पी नई दुटर मध्य रेबकार मध्य जदि আহ অত্যাহারের যেসব বর্ণ কবর্গীয় যেসব থাকে হবে এখানে মটা রয়েছে এটা প্রবর্গীয় শব্দ অটপারের মধ্যে পড়ছে ম বর্ণী তাই তো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে আমি আমি এখানে বলেছিলাম কিন্তু আসলে র মাঝখানে দুটো বর্ণের মাঝখানে কি আছে মাঝে তিনটে তো তা সত্ত্বেও অনাতম হচ্ছে আসলে পঞ্চমী ব্যক্তি মানে তখন তখন কাজ হবে যখন সোজাসুজি মানে শাক সাত সাখাত মানে মাঝখানে কিছুই রইবে না তখন আর সপ্তমী পূর্ব হবে তখন কাজ হবে সপ্তমী ওর পঞ্চমী সেরকম অর্থ বজাচ্ছে আর সেজন্য সহায়ক সূত্র হচ্ছে আট কুপিবাহী আট কু পু হারে কি আছে তারপরে মাঝখানে থাকলেও অনাতম হবে যাই হোক এখানে আহ যাই হোক এখানে আমাদের শিক্ষা যে পঞ্চমী হলে এখানে নিমিত্ত কাজ হচ্ছে না না জায়গায় না তো দুটো উদাহরণ আমরা ডেকেছিপি আরে না প্রথম প্রথম উদাহরণে নিমিত্ত হচ্ছে পূর্ব দীপাহীবন বুঝেছ এখানে কি আ নিমিত্ত দুটোর দুটো মাঝখানে এই সমস্ত কিছু হতে পারে হলেও কাজ হবে এখানে এখানে রামে না এখানে আকার আছে মকার আছে এক আছে তো মা আছে আর এ আটপট্যাহার কিন্তু অন্য শব্দগুলোতে অন্য শব্দগুলোতে আহ কিয়া হতে পারে কওয়ার গিয়া কোনো বর্ণ হলেও কাজ হবে এখানে না এখানে নেই কিন্তু অন্য অন্য শব্দতে হতে পারে উপসর্গ এখানে উপসর্গ ব্যাপার নয় এখানে উপসর্গ ব্যাপার নয় এখানে এখানে মা সূত্রাণী এখানে আ ই উদশ প্রীর্ঘ প্লুত ই কার ও সেই রকম উকার ও সে মানে যদিও শুধু আ আছে কিন্তু আ আ আছে তারপরে মোট অষ্টাদশ মানে অষ্টাদশ বর্ণের প্রতিনিধি হচ্ছে আ তাহলে আট আট প্রত্যাহারে আকার ও অন্তর্ভুক্ত হ্যাঁ আমি আমি উদাহরণ দিচ্ছি আ উপসর্গ আলাদা ব্যাপার আলাদা ব্যাপার আমি উদাহরণ আমি দিচ্ছি হ্যাঁ তাহলে এখানে আহ ইথা কেগে উদাহরণ আমি দিচ্ছি এক শব্দ আছে থাকলেও হবে অনাতন এটি উম দীপায়নি বোন জিজ্ঞেস করেছিল কবর্গ আর্কে না উদাহরণ তাহলে এখানে আহ রামে না এখানে উদাহরণ আর আং উপসর্গ আং উপসর্গ আছে একটি শব্দ আছে পর এখানে পরি উপসর্গ আ উপসর্গ তারপরে আর তারপরে আ এটা শুধু বর্ণ নয় এটা উপসর্গ কিন্তু আ উপসর্গ এ উপসর্গের নামটি হচ্ছে আং হ্যাঁ বলো এই উদাহরণটা হতে পারে পর্যাক্রমে না এই রকম হতে পারে হা হা হা ঠিকই আছে হলেও মাঝখানে থাকলেও বা এই কৃষ্ণ তারপরে অনুসার হ না তো এখানে মাঝখানে অনুসার আছে ব্র ব্র উপর আছে অনুসার ব্রি দেখেছি তারপরে তৃতীয় বিভাক্ত হ্যাঁ ঠিক আছে এগিয়ে যেতে পারি ডিপাইনিবন বন যেকোনো জিজ্ঞেস বুঝেছো এগে আমরা এগে যাই ওই জায়গাটা বুঝেছি ওকে তারপরে তৃতীয় বিবাক উম মানে শ্রুতে ভূমি যদি বদম যুত্রে কিছু পদ কন কন প্রহার তৃতীয় বিভক্ত আসি তো যোগা এতগাতে সবন্ধু পূর্বমস্তি পূর্বমি ভাল পর আত সপ্তমী পঞ্চমী মেলন চি না পূর্ব পর্যম পদ তৃতীয়ভক্ত তো কার্য কারণে তো অভাবে কার্যবিষ্যতি তাহলে চলে আছে যেমন করে কাজটা হলো নিমিতটা তো পরে রইলো পঞ্চমী বিভক্তিতে আগে রয়েছে পরা কার্য পূর্বকারীও মানে এখানে পুরবকারীও পকার্যম এখানে বলছে তিয়া ুক্তি সত্তুমি পাঞ্চনি আবার বললো পা পাঞ্চ মানে পাঞচ পাঞ্চ মানে পরে কারিম হা সতিী মানে পূড়ব কারিম আস্ হু পঞ্চ আ ভক্তি মানে প কার্য অং সপ্ি ুক্তিনে এটাকে যদিও যোগ এই শব্দের মাধ্যমে হ্যালো হ্যাঁ বলো এবং পরেও হতে পারে অর্থাৎ সপ্তমী পঞ্চমী এই দুটির মিলন চিন্তন করা যেতে পারে অর্থাৎ পূর্ব হতে পারে ভালো ভাবে শোনা যাচ্ছে না কোন আওয়াজ আসছে হম না কিন্তু আহ তাহলে কারণ এবং সে কার্যের কারণটির অভাবে যেমন এই সূত্রে সকারতর্গ সকারতর্গ হ্যা শার্গস্থ এবং পরে তালব সকার এবং চালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলোবর্ণে ছিলা না? আমি একটু বলি এখানে কারণ শোনা যাচ্ছে না স্পষ্ট হবে তাহলে সূত্র সূত্র এখানে লেখা আছে সকারত সকার সকারতর্গ ইহ সকারতর্গাভে সকারচবর্গ সকার দীপন শুনো এখানে শোনো সকারতর্গ এটা এখানে কাজ হবে যেখানে দন্তসকার অথবা তবর্গ দন্তত বর্গ আছে ওখানে কাজ হবে নিমিত্ত হচ্ছে সকারচবর্গ शकार সকারচবর্গ সাহা এখানে এখানে সকারচবর্গাভ্যাম মানে তৃতীয় বিভক্তিষ্ঠ গা সবন্ধু শকারর্গ চ পূর্বমি ভ স্টো ষষ্ঠ্যন্ত চ্যুনা তৃতীয় প্রথম তাহলে এখানে দূট উদাহরণ আছে পরে দেখো অন্য চ লেখা আছে আর মানে স্থানই যেখানে কাজ হবে যেখানে কাজ হবে ওটা পূর্ব আর নিমিত্ত হচ্ছে চা চবর্গীয় বর্ণ চা তারপরে আছে আর শব্দ শব্দে শব্দে এখানে ইয়াজ যুক্ত ন এখানে এখানে নিমিত হচ্ছে পূর্ব কিন্তু য আর কাজ যেখানে হবে অথা দন্ত নত জায়গায় ইয়া এসে যায় হম তাহলে যেখানে নিমিত্ত হচ্ছে তৃতীয়া বিবাক্তও তৃতীয়তে যেখানে আহ আছে সেই পরিস্থিতিতে নিমিত্ত পূর্ব হতে পারে পরেও হতে পারে দুটো দুটো দুটো উদাহরণ আমরা উম দেখছি এখানে হম যেমন উপকার আছে আপর তৃতীয় বিভক্ত কার্য কারণে তো অভাবে কার্য না ভবিষ্যতে কারণ না না হলে কাজ হবে না সেটা জানি আর যেখানে কারণ হচ্ছে তৃতীয় বিভক্ত ওখানে পরে হতে পারে পূর্ব হতে পারে স্তোষ্ট তোহ সকারতর্গ স্থানে স্টুহু প্রথম বাক্য আদেশ হবে কবে হবে স্টু না যখন সম্বন্ধ থাকবে সকার সম্বন্ধ যখন আছে তখন এরকম এখন দেবাশীষ পাই দুটো উদাহরণ বলবে হ্যাঁ হ্যাঁ বলো যেহেতু হ্যাঁ থাকে তাহলে পূর্বের যে স্বর্গ সকার বা তবর্গের যে শব্দ থাকবে সেটা সকার এবং চ ববর্গে পরিণত হবে এটা এখন সূত্রের অর্থ এখন চবর্গের যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় মানে চ অর্থাৎ তৃতীয় ভক্তির মধ্যে পড়ছে তাই এখানে পরেও কাজ হতে পারে পূর্ব কাজও হতে পারে উদাহরণ যেটা অন্যত অন্য এখানে তবর্গের শব্দ রয়েছে এবং পরে চ শব্দটা চ বর্গের রয়েছে নিমিত্ত এবং শব্দটা চ সেটা হচ্ছে নিমিত্ত এই তৃতীয় বিভক্তির কারণে আগের যে ত সেটা পরিবর্তন হয়ে ওই চয়ের যে পরের রূপটা সূত্রের অনুসারে তো চয়ে পরিণত হবে কিন্তু এখানকার কাজটা হচ্ছে পরে যেহেতু নিমিত্ত রয়েছে চ বর্গ তাই আগের কাজটা হচ্ছে ত কাজটা হচ্ছে এবং পরবর্তীকালে আরেকটা শব্দ রয়েছে এখানে পরে নব্দটা রয়েছে অন্যত চ এখানে ত পূর্ব আছে সেখানে কাজটা হয়েছিল কিন্তু এখানে যে ন আছে সেখানে কাজটা হবে থাকার কারণে পরে দন্তণটা আহ হয়ে যাবে আপনার জমিত হচ্ছে এখানে জজ এই জায়গাটা জকার এই বর্গের অংশটা ছগের তৃতীয় বর্ণটা সেই জন্য নটা জটা এখানে আপনার নিমিত্ত অন্যত এখানে হচ্ছে আর এখানে কার্য হ্যাঁ আইম সরি যে গিয়েতে পরো হচ্ছে আর অন্য ক্ষেত্রে পূর্ব করবে হ্যাঁ আজকে তোটা তোটা কাজ হচ্ছে হ্যাঁ বুঝলো তাহলে ডিপাইনিপন বুঝিয়েছো হ্যাঁ কিছু বলবে বজিটা ছোট তো খাবার থেকে তুমি না মানে দেবশিষ ভাই বলেছে সেটা তুমি বুঝেছি বলবে এখানে সূত্র এখানে ষষ্ঠী বিভক্ত প্রথম বিভক্ত তৃতীয় যেমন শিশু শিশু শব্দ তৃতীয় বিভক্ত শিশু না যে রকম শিশু শিশু শব্দ তৃতীয়ভক্ত পদম শিশু না শিশু শিশু না মুনি মুখানে শব্দ যেরকম শিশু না সেকম এখানে স্টু না তৃতীয় যেখানে তৃতীয় তৃতীয় সপ্তমী ব্যক্তি আছি আর রসাভা সমান পদে ওখানে রসাভায়াম পঞ্চমী মানে যেখানে পঞ্চমী মানে কাজম কাজটি পরে আছে আর এখানে নিমিত্ত পূর্ব হলে কাজটি পরে হবে আর নিমিত্ত পরে হলে কাজটি পূর্ব হয় হ্যাঁ হ্যাঁ তা সেজন্য দুটো উদাহরণ দেওয়া আছে এখানে হ্যাঁ এখানে চা তাল চা বরণের প্রভাব দ্বারা তকার তকারের জায়গায় আহ আদেশ হবে মানে তথা তথা না এখানে তকার প্রথম সদস্য তথা তথা না তবর্গে প্রথম সেজন্য যখন তালাবিয়া আদেশ হবে এর কিন্তু প্রথম সদস্য ইয়া পাঁচ পাঁচটি বর্ণ আছে কিন্তু যেহেতু তকার প্রথম সদস্য তবর্গের সেজন্য যখন তালবাদেশ হবে তা যখন হবে তখন প্রথম এসে যায় মানে এসে যায় অন্যত যুক্ত আছে কার্য তুর্ম পরে যেটা লেখা আছে সেটা পরবর্তী না হ্যাঁ ভালো বুঝেছ হম বুঝেছ খুবই ভালো হ্যাঁ তাহলে এখানে এই জায়গায় নিমিত্ত পূর্ব না পড়া বলতে পারো হ্যাঁ এখানে এইরকম জায়গায় কাজ কাজটি কি কাজ আর নিমিত্ত হচ্ছে আচ্ছা চা চ হ্যাঁ হ্যাঁ বলতে পারো ঘন্টা হলো কোনটা পূর্ব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো বলো hmm. <trio> তো ক্ষা পূর্ব বলো আর ন হচ্ছে যেহেতু নয় কাজটা হচ্ছে নটা আহ দন্ত নটা ইয়ের রূপান্তরিত হচ্ছে সেই জন্য ওইটাইতেই কাজ হচ্ছে কাজ পরে আছে এবং আগে আছে তাহলে হ্যাঁ ঠিক আছে চ কোনটা তয়ে তয়ে কাজটা হচ্ছে চটার কারণে প্রভাবিত হয়ে তয়ে হচ্ছে তার মানে তো হয়ে চ হচ্ছে তাহলে কাজটা তয়ে ত যেহেতু পরিবর্তন হয়ে চ হচ্ছে সেই জন্য কাজটা তয়ে হচ্ছে এবার তটা পূর্বপূর্ণ সেই জন্য চটা যেখানে কাজ হচ্ছে কার্যটা পূর্ব এবং সেই জন্য তটা পূর্ব বর্ণ তাহলে কার্যটা পূর্ব এবং চটা প্রভাব করছে চটার কারণে কারণ ওটা চেন কারণটা হচ্ছে নিমিত্ত নিমিত্ত তাহলে প্রথম অন্যত এখানে পূর্ব কার্য এবং নিমিত্ত পর আর যজ্ঞ এখানে যজ্ঞের প্রথমে বর্গীজ আছে তারপরে আছে এবারে বর্গির্য এর প্রভাবে দন্ত এই রূপ আছে তাহলে বর্গীজ যেটা নিমিত্ত কারণ কারণ ওটার কারণে দন্তন্নটা ইয় রূপান্তরিত তাহলে ইয় যেটা রূপান্তরিত হচ্ছে সেটা হচ্ছে কাজ যেটা হচ্ছে ন নটার জেগে হওয়া সেই কাজটা এবং নিমিত্ত বর্গির্য যেটার কারণে হচ্ছে বর্গীর্যটা নিমিত্ত পূর্ব অন্যত এখানে কার্যটা কার্যটা পূর্ব নিমিত্তটা পর কিন্তু যজ্ঞের ক্ষেত্রে বর্গীর্যটা নিমিত্ত পূর্ব এবং নটা কার্য পর তুমি পড়ো শেষের বাঘ ভাবে না টি মানে এখানে যে পদ তো এখানে বিসর্গ হয় না কিলা বিসর্গ নেই যাই হোক এখানে তাহলে স্পষ্ট হয়ে গেছে তিনটে উদাহরণ দেখে আমরা বুঝে গেছি যে শেলে সপ্তম চে পূর্ণ নি পঞ্চম চেত্য নি তৃতীয়ভক্ত চেত পূর্ব পরঞ্চুপি স্থল নি কার্যভ কার্যথ নিতস্থ আবশ্যকি তাহলে কার্যকার স্থলমাস এখানে নিমিত থাকলেই কাজ হবে নিমিত না থাকলে কাজ হবে না तो পঞ্চমী সপ্তমী হলে নিমিত হবে কিন্তু পর আর পঞ্চমী ব্যক্তি হলে নিমিত্ত হবে পূর্ব আর তৃতীয় তিনটে জায়গায় আহ নিমিত্ত দরকার নিমিত্ত না হলে কাজ হবে না সেজন্য আমরা নিমিত্ত শব্দের ব্যবহার করি এটা ব্যবহার দ্বারা আমরা বুঝি যে নিমিত্ত কি পূর্ব হবে না বা অথবা পরে হবে আর কাজ পুরো পূর্বে হবে অথবা পরে হবে কিন্তু নিমিত্ত থাকতে হবে নিমিত্ত না থাকলে কাজ হবে না সেজন্য যেটা পঞ্চমী সপ্তমী তৃতীয় ব্যবহার আমরা করি এ দ্বারা আমরা নিমিত্ত কোথায় হবে আমরা বুঝি তো এটা আজকের পাঠ তাহলে অর্থাৎ যার কারণে কাজ হবে এখন সেটা তিনটি বিভক্তিতে হতে পারে একটা হচ্ছে সপ্তমী বিভক্তি হচ্ছে পঞ্চমী ভক্তি আরেকটা হচ্ছে তৃতীয় পঞ্চমী বিভক্তিতে নিমিত্তে থাকবে কাজটা আগে থাকবে পঞ্চমী সপ্তম বিভক্তিতে নিমিত্ত পরে থাকবে কাজটা আগে হবে যেমন দেপি জেপি এখানে যদির ইকারের জায়গায় য়কার যেটা হচ্ছে সেটা নিমিত্ত পরের অপি এই শব্দের অ্যাঁ অত্যাহারের অটা থাকার কারণে নিমিত্ত অকার থাকার কারণে যদি এটা হচ্ছে রামেলা এরকম যেটা হয়েছে যে ওখানে আপনার নিমিত্তা আগে থাকবে আর কাজটা পরে হবে যেমন রামেকারের জায়গায় মূর্ধন্য হওয়া নিমিত্ত আগে আছে পূর্ণ রকারের র যদি রেপকারের রটা আগে থাকার কারণে পরের যে কাজটা দন্তন্যকারের জায়গায় মূর্ধন্য হওয়া এটা সম্ভব হয়েছে ওই আগের রকার টা থাকার জন্য সেখানে সেই জন্য এই কাজ যেটা হচ্ছে দন্ত নকারী জায়গায় মধ্য নকার এটা নিমিত্ত হচ্ছে রটা হচ্ছে নিমিত্ত পঞ্চমী বিভক্তিতে নিমিত্ত হচ্ছে পূর্ব এবং কাজ হচ্ছে পর তৃতীয় বিভক্তির ক্ষেত্রে নিমিত্ত হচ্ছে পর কখনো কখনো হতে পারে পূর্ব একটা উদাহরণ হচ্ছে অন্যত সঙ্গে চ যে যোগ হচ্ছে তখন অন্যত হয়ে চ চ হয়ে যাচ্ছে এখানে তয়ের জায়গায় যে চ হওয়া সেই কাজটা ত এর জায়গায় হচ্ছে কার প্রভাবে না পরবর্তী বর্ণ যেটা রয়েছে চ সেটার প্রভাবে সেই জন্য চ ওটা নিমিত্ত এই এবং কাজ কোনটা তটাতে এখানে নিমিত্ত হিসাবে তো নিমিত্ত এবং পূর্ব আরেকটা তৃতীয় ভক্তির যেহেতু পর কার্যমও হতে পারে হতে পারে সেই জন্য আহ উদাহরণ যজ্ঞ এখানে যজ ধাতুর সঙ্গে নকারের যে যোগ হচ্ছে সেখানে কাজটা হবে নকারের জায়গায় ইয়ের এর আদেশ হওয়া তো কার প্রভাবে না নাগীর্য এই এই চকার বর্ণ তৃতীয় বর্ণ সেটার প্রভাবে তাহলে এই বর্গীর্যটা হচ্ছে নিমিত্তূর্ব হচ্ছে এখানে নিমিত্ত এবং পরের যে কাজ নকারের ইয় হওয়া এটা হচ্ছে পরকার্য এরকম সব কিন্তু এই নিমিত্ত এখানে হচ্ছে মূল নিমিত্ত যদি না থাকে সেটা পূর্বই হোক বা পরেই হোক হ্যাঁ যদি না থাকে খুব স্পষ্ট হয়ে গেছে তাহলে আহ ঠিকই আছে এখন সময় এসে গেছে শেষ আহ হ্যাঁ বলুন বলছি হ্যাঁ হ্যাঁ মানে এটা ক্লাস আমি শেষ করছি আর আমি তোমাকে ফোন করে দেবো এখন ঠিক আছে আমি ডাউনলোড করতে পারছি না ঠিক আছে যোগাযোগ আমি থাকবো হ্যাঁ আমি তোমার সম্পর্ক আমি করবো ঠিক আছে ধন্যবাদ okay. নমস্কার <pi> <A> <immortality>